আতা রহমতুল্লা ইবনু আব্বাস রজুল্লাহ তালাহনু থেকে বর্ণনা করেন যে আবু উমাইয়ার কন্যা কারিবাহ উমর ইবনু খত্তাবের সঙ্গে বিবাহে আবদ্ধ ছিল তিনি তাকে তালাক দিলে মোয়াবিয়াহ ইবনু আবু সুফিয়ান তাকে বিয়ে করেন আর আবু সুফিয়ানের কন্যা উম্মুল হাকাম ইয়াজ ইবনু গান ফিহরির সঙ্গে বিবাহে আবদ্ধ ছিল তিনি তাকে তালাক দিলে আবদুল্লাহ ইবনু উসমান শাকাফি রজিল্লাহ তালাহনু তাকে বিয়ে করেন